মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে দুটো কথা আলোচনা করা আল্লাহর বড় নিয়ামত এই জীব যার সদ্ব্যবহার করার জন্য কোরআন হাদিসে আমরা প্রাপ্ত। যে এই জীবের সদ ব্যবহার করতে হবে অযথা এবং অনর্থক ব্যবহার করলে কালকে অনেক মানুষ এই জীবের কারণে জাহান্নামে চলে যাবে সে কথা হাদিসে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ্লাম আমাদেরকে জানিয়েছেন বিল মা ফিহা আব্দালে জাহান্নামা আব আদ মা নবী বলছেন বান্দা কোনো সময় চিন্তা গবেষণা না করেই এমন একটা কথা বলে দেয় এই জীব দিয়ে যে কথার কারণে সে নিজেকে জাহান নামে নিক্ষিপ্ত করে ফেলে সে জাহান নামের এত গভীরে গিয়ে পড়ে যার গভীরতা ও দূরত্ব হচ্ছে পশ্চিম ও পূর্বের দূরত্বের সমান এই হাদিস থেকে এ কথা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে জীবটার ব্যবহার সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে মদ রাদি আল্লাহ তালকে তিনি বলেছিলেন হে মদ অনেক মানুষ তাদের এই জীবের কারণে জাহান নামে নিক্ষিপ্ত হবে জীব দিয়ে বলা কথাগুলোর কারণে জীব দিয়ে কাউকে ব্যথা দেওয়ার কারণে জীব দিয়ে কাউকে কষ্ট দেওয়ার কারণে অনেক মানুষকে জাহান্নামি নিক্ষিপ্ত হতে হবে অনুরূপভাবে বখার মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম এ কথাও আমাদেরকে বললেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল উত্তম মুসলমান কে হে আল্লাহ রসুল তখন আল্লাহ নবী বলেছিলেন মানসারে মান মুসলিমুন আমিলিসানি বৈদি মুসলমান হচ্ছে সেই উত্তম শ্রেষ্ঠ যার হাত ও জীবের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে তো ভাইরা আমার এই জীব আল্লাহ রবুল আলমের নিয়ামত এর সৎ ব্যবহার করতে হবে এবং একে সঠিক পথে ব্যবহার না করলে কালকে যে আমাদের অসুবিধার বা অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে তা আমরা কোরআন হাদিসের আলোকে ভালো করেই জানতে পারছি এই জীব দিয়ে যে সমস্ত কুকর্মগুলো করি তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ মারা গেলে আমরা মাতন করি রদন করি চিৎকার করি যে কান্না কাটা করি এটাও কিন্তু আমাদের জীবনের একটা আপদ হাদিসে এ কথাও আসছে যে অনেক মায়েতের কবরে আধাব হবে তাদের পরিবারের লোকদের কান্নাকাটি করার কারণে হয়তো আমাদের মনে প্রশ্ন জাগবে যে লোকটি মারা গেছে তার জন্য আমি কাঁদলাম তার কবরে আধা হবে ও বিচারে কী দোষ কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এ কথা আল্লাহর নবীর হাদিস থেকে জানতে পেরেছি যে না কেউ মারা গেলে কান্নাকাটি করতে নেই। তারপরে আমি জানি যে হ্যাঁ আমার পরিবেশ আমার সমাজ আমার পরিবারের লোকজনরা কান্নাকাটি করে তারপরেও যদি আমরা তাদেরকে কান্নাকাটির ব্যাপারে সতর্ক না করে যাই তাদেরকে নিষেধ না করে যাই তাহলে তো অবশ্যই আজাবের সম্মুখীন হতে পারি আমরা বা এই ধরনের জিনিস আমাদের সামনে আসতে পারে আমরা অনেকেই জানি যে আজকে মানুষ মারা যাচ্ছে আর মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন না বিভিন্ন বিদাতি অনুষ্ঠান করছে ইসালে সহবের মজলিস করছে খানি হচ্ছে চল্লিশা করছে আর অনেক কিছু করছে এবং জবাই করে দিয়ে একবারে গ্রামের বহু বড় বড় মানুষদেরকে নিয়ে এসে খাওয়াচ্ছে কেন যে নাকি যে মারা গেছে তার নাকি সব হবে কিন্তু হাদিসে এগুলি আপনি পাবেন না আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে তার বাড়িতে খেয়েও না যার বাড়িতে কেউ মারা গেছে তার বাড়িতে খেয়েও না তাকে খাওয়াও তাকে খাওয়াও ইসনাউল আল জাফরাত তাদের জন্য তোমরা খাবার দাও আমরা আজকে উল্টো হয়ে পড়েছি আমরা বলছি না আমরা খাব আমরা খাবো ওদিকে মানুষ মরে গেছে এদিকে হালের গরু জবাই হয়ে গেছে দামি গরু জবাই হয়ে গেছে কারণ তাড়াতাড়ি করে বাজার থেকে তো আর গরু কিনতে পাওয়া যাবে না তাই বাড়িতে যে হালে গরুটা ছিল চাষের যে গরুটা ছিল সেটাকেই জবাই করে দিতে হয়েছে ছেলেদেরকে কেন কারণ গ্রামের সমাজের মানুষ তো মানবে না সমাজের মানুষ তো শুনবে না আর যদি না খাওয়ানো হয় তাহলে তো বদনাম হবে আহ বাপ এত কিছু রেখে গেল এত টাকা পয়সা বিষয় সম্পদে রেখে গেল আর ছেলে দেখো কেমন বকিল কত কৃপণ দেখো বাপের জন্য ভালো করে একটা গরু দিল না ভাইরা এরকম বদনামের কারণে ভয়ে অনেক ছেলেরা এই কাজ করতে বাধ্য হচ্ছে কারণ আমি দেখেছি অনেক ছেলেরা প্রশ্ন করে হুজুর আমরা এ কাজ করতে চাই না আমরা এটা জেনে গেছি কোরআন হাদিসের আলোকে যেটা ঠিক নয় কিন্তু সমাজ আমাদেরকে বাধ্য করছে আমাদেরকে বখিল কৃপণ হওয়ার আখা দিচ্ছে যাদের ভয়ে আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে আর সত্যিকারের এরকম ভয়ে অনেক মানুষকে করতে হচ্ছে আমি তাদেরকে অবশ্য পরামর্শ দিই যে এরকম কথা যখন বলবে তখন আপনি বলবেন আমার বাপের নামে গুরুজবাই খাওয়াতে যে খরচা হয় তার থেকে ডবল খরচা আমি করব। কিন্তু আপনাদেরকে খাওয়াবো না ওই দিয়ে আসবো ওই মাদ্রাসাগুলোতে দিয়ে মাদ্রাসা ওই বিধবা নারীর জন্য কিনে দিব। দিব। ছেলেটার পড়ার ব্যবস্থা করে কত গরিব ছেলে মাদ্রাসায় পরে হেফজখানায় পরে এরা কিন্তু তাদের খরচের টাকাটাও ঠিক মতন পাই না আপনি ওদেরকে দেন এগুলো কাজে আসবে কিন্তু ওই ভোজ ভান্ডারি করে খাইয়ে দিলে কিছু ফল হবে না কোনো লাভ হবে না लाभ हवर जो दलिल खाइले लाभ है चल्लिस कर लाभ है कुरान खानी कर लाभ है कुलखानी कर दलते हैं क्योंकि अपनी कोथ हादीस दलिल खुजे पाबंध ना ये सब हमारे एक प्रथा जैसा चालू हो गए पढ़ते आल्ला नबी मुहम्मद रसोल्ला सल्ला सल्लमर हादीस मुस्लिम शरीफे बनते हो आल्लाबी बदल इंसान আল্লা তখন তার আমলের সিলসিলা আমলের দরজা বন্ধ হয়ে যায় এখন তার জন্য কোরআন খানি করলে তার জন্য নামাজ পড়লে তার জন্য কেউ রোজা রাখলে ওই লোকটার কোনো লাভ হবে না তবে তিনটি জিনিস আছে একটা কি সাদা কাতুন জারিয়া অব্যাহত ধারায় যে সাদকা চলবে যে দান চলবে সেরকম ধরনের দান বাপের নামে মসজিদ বানিয়ে দেন কিংবা বাপে কোনো মসজিদ বানিয়ে দিয়েছে মৃত্যুর পূর্বে কোনো টিউবওয়েল বানিয়ে দেন গরিব পাড়াতে যেখানে তারা পানি খেতে পায় না এই ধরনের এমন একটা কাজ মাদ্রাসা বানিয়ে দেন এগুলা হচ্ছে এমন দান যা অব্যাহত ধারায় বাঘ থাকবে এবং এর স্বভাব এর নাকি মৃত্যু ব্যক্তি মরার পরেও পেঁচে থাকবে আমি যদি করি আমার বাপের হয়ে আমার মায়ের হয়ে এই ধরনের কাজ তাহলে মৃত্যু ব্যক্তি তার স্বভাব পাবে তার সাদা কাজ একটা কাজ আছে যে কাজটা মৃত্যু ব্যক্তি মরার পরেও তার স্বাধীন থাকবে আউ আর দুই নম্বরে হচ্ছে সুসন্তান যে তার মৃত্যু বাপ বা মায়ের জন্য কি করবে দুয়া করবে দুয়া করবে এই দুয়া কাজে আসবে এই দুয়া কাজে আসবে আর কোন জিনিস কাজে আসবে না কিন্তু সমস্যা হচ্ছে আজকে ছেলেরা দোয়া করে না দোয়া করবে কেমন করে ওরা নিজেরাই তো নামাজ পড়ে না ওরা নিজেরাই তো মসজিদ না। তার জন্য শুধু যে ছেলেরাই দায়ী তা না বাপ ও দায়ী বাপ তো এরকম ছেলে তৈরি করে যায়নি যে ছেলেরা নামাজ পড়বে যাদের নামাজই নাই তারা আবার কি করবে আসল তো নামাজ নামাজে বানাই গেলাম না আমি কি হবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তরিকা ছিল আল্লাহ নবী শিখিয়ে দিয়েছিলেন মরু আউ্লা দাকুব ও ওহুম ওহম আব না আল্লাহ নবী বলছেন সহি হাদিসের কথা যে ছেলেরা যখন সাত বছরের হবে ছেলে মেয়ে সাত বছরের যখন হবে তখন তাদেরকে নামাজ পড়ার জন্য বলো নামাজ পড়তে বলো যার নামাজ পড়বে ওয়াদে হুম আলৈহা ওহম আশ্রে শিন সাত বছর থেকে বলতে বলতে তারা নামাজ পড়ছে না আর দশ বছর বয়সে পৌঁছে গেছে এখন আর শুধু মুখে বললে চলবে না এবার কি করতে হবে দান্ডা লাগাতে হবে ধমক দিতে হবে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে सत्यता बोला देख सत्यमोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सात বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর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 ড্রিশালী সব আলোচনা এখানে মালিক আলম সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম যে ছেলেরা আজকে দোয়া করবে কেমন করে তারা তো নামাজই পড়ে না আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যে ছেলেদেরকে সাত বছর বয়সে নামাজের কথা বলো দশ বছর বয়সে পৌঁছে যাওয়ার পরেও যদি তারা নামাজ না পড়ে তখন তাদেরকে মারো এই আদর্শ আমরা গ্রহণ করিনি এখন অনেক বাবার আফসোস করে আর বলে কি করব ছেলে তো নামাজই পড়ে না এখন বলি তা শুনে না এখন কে আর শুনবে এখন বড় হয়ে গেছে তাদের শরীরে এখন ফুটন্ত রক্ত যুবক শক্তি এখন আপনি আপনার মতো মানুষের কথা বলা শুনবে কমচি যখন কাঁচা থাকে সেই কমচিকে আপনি যেদিকে বেঁকাবেন সেদিকেই বেঁকবে কিন্তু এই কমচিটা যখন শুকিয়ে যাবে তখন যদি বেঁকাতে যান ভেঙে যাবে মাটির হাড়ি তৈরি করা হয়েছিল আগুনে পুরানোর আগে যদি ইচ্ছা করা যায় সেই ফাঁটটাকে আবার পানিতে ভিজিয়ে কাদা করে আবার অন্য কিছু একটা তৈরি করতে পারবো কিন্তু যখন সেই ভাঁটটা আগুনে পুরিয়ে দিবেন। আগুনে পুরিয়ে দেওয়ার পরে যদি মনে করেন আবার ওই ভাতটা দিয়ে কিছু তৈরি করি আর কিন্তু কিছু তৈরি করা যাবে না ওটাকে বলা হয় খোলাং আর ওটা ভিজে কাদা তৈরি হবে না ছেলে যখন ছোট ছিল সরল ছিল তার মন কাগজের মতন ছিল তার অন্তরটা তখন যা লিখতে চাইতেন তাই লেখা হতো মসজিদ যদি নিয়ে সে মসজিদ যেত নামাজ পড়তে বলতেন নামাজ পড়তো দিয়ে কোনো কাজ হবে না কিংবা এমন জ্ঞান ছেড়ে যাবে মৃত্যু ব্যক্তি যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হবে সমাজ উপকৃত হবে আবু মোসা আশারি রাদা আল্লাহ তালা আলহ মাথার ব্যথার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার মাথাটা উদ্দাহা কিন্তু আবু মুসা আশারি যেহেতু তিনি তখন অজ্ঞান অবস্থায় তাই ওই মহিলার প্রতিবাদ করা বা তাকে বাধা দেওয়ার মতন শক্তি তখন তার ছিল না ফালাম্মাখ যখন তিনি জ্ঞান ফিরে ফেলেন সুস্থ হলেন আবু মুসারা বলছেন আমি ওই মহিলা থেকে আমার সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি যে মহিলাদের থেকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছেন আর আল্লাহর নবী এমন সমস্ত মহিলাদের থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছেন যারা শোকে কাতর হয়ে মাতম করে করে কাঁদে মাথা মন্ডন করে আর কাপড় ছিড়ে ফেলে এই সমস্ত মহিলাদের থেকে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম সম্পর্ক চিহ্ন ঘোষণা করেছেন তাই আবু মুসা আসারি বলছেন আমিও ওই সমস্ত মহিলাদের থেকে সম্পর্ক চিহ্ন ঘোষণা করলাম মরে গেলে বায়ান করে কানা যাবে না এটা হচ্ছে আমাদের জীবের আপদ এই জীবকে আমাদের কান্না কান্নাকাটি করা থেকে হেফাজত করে রাখতে হবে সবর ধৈর্য অবলম্বন করতে হবে অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলছেন সহি হাদিসের কথা তার সাথে আমার কোন সম্পর্ক নাই মান সাক্কাল জয়ুবা যে মাতম করে বা কেউ মারা গেলে কাপড় ছিঁড়াছিড়ি করে ওয়া দারাবল হদুদা গালে চপেটাঘাত করে মানে গালে মারে গালে আঘাত করে যদি কেউ এরকম করে আল্লাহ নবী বলছেন ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না বা সেই লোকটি আমার দলের বলে অন্তর্ভুক্ত হবে না তবে একটি কথা এখানে আরো আমি বলে দিই প্রিয় দর্শকদের সামনে যে মানুষ ব্যথিত হয় মা মারা গেছে ব্যথা হবে বাবা মারা গেছে ব্যথা হবে আত্মীয় স্বজন প্রিয় কেউ মারা গেছে ব্যথা হবে আর সেই ব্যথার প্রভাব সেই ব্যথার প্রতিক্রিয়া চোখ দিয়ে প্রবাহিত হয় অতে ব্যথার কারণে যদি চোখ দিয়ে পানি আসে এটা কোনো দোষের হবে না তার দলিল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের হাদিস বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ নবীর একটি ছেলে ছিল ইব্রাহিম নামে আমরা সবাই জানি আল্লাহ নবীর তিনটে ছেলে ছিল আবদুল্লাহ এবং আবুল কাসেম আর আপনার এই ইব্রাহিম এই তিনটি ছেলে ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের তো ছেলেগুলি সব ছোটো কালি মারা গেছিলো তো দুইটি ছেলে মারা যাওয়ার পরে তিন নম্বরে আল্লাহ তাকে আরেকটা ছেলে দিয়েছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইব্রাহিম ছিল তার নাম আলমহিম তো ইব্রাহিম দুধবাপের বাড়িতে মানে আল্লাহ নবী ছেলেদেরকে অন্য বাড়িতে দুধ পান করাইতে দিতেন দুধবাপের বাড়ি থেকে খবর এলো আল্লা নবীর কাছে যে ইব্রাহিম অসুস্থ সবাই জানেন কারো যদি দুটি ছেলে মারা যায় তাহলে তিন নম্বর ছেলের প্রতি যে কত মহব্বত কত ভালোবাসা হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না সত্যিকার এটা ভাষায় প্রকাশ করা যায় না ছেলেদের প্রতি কত মহব্বত আর কত প্রেমপ্রীতি তারা সবাই ভালো করেই জানে যারা ছেলেদের বাবা বা মা মোট কথা হচ্ছে যে দুইটি ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ আরেকটি ছেলে দিয়েছিলেন যার নাম ছিল ইব্রাহিম এখন সেই ইব্রাহিমের অসুস্থ খবর হওয়া যখন আল্লাহ নবী শুনলেন তখন আল্লাহ নবীর অবস্থাটা কেমন হয়েছিল এটা কি আর ভাষাই প্রকাশ করা যায় যার দুটি ছেলে মারা গেছে তার তিন নম্বর ছেলে আবার অসুখ দুনিয়া থেকে ইও চলে যাবে নাকি তাই আল্লাহ নবীর বাড়িতে বলা হচ্ছে যে ইব্রাহিমকে আল্লাহ নবীর কোলে তুলে দেওয়া হলো তখন ইব্রাহিমের জানটা প্রাণটা ধরফর করছিল বুকটা লাফাচ্ছিল আল্লাহ নবী বড় বৈজ্ঞানিক ছিলেন বড় ডাক্তার ছিলেন বড় শিক্ষক ছিলেন সব কিছু তার মধ্যে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জ্ঞানী সব দিক দিয়ে পরিপূর্ণ মানুষ যদি পৃথিবী থেকেও এসেছিলেন তো তিনি ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ইব্রাহিমের অবস্থা দেখে আমার নবী বুঝতে পেরে গেলেন যে ইব্রাহিমও আর থাকবে না ইব্রাহিমও আমাকে ছেড়ে চলে যাবে নবী আমার বুঝতে পেরে গেলেন সাহাবি বলছেন ফাজ আলত আইনা রাসুল্লাহ সাল্ল্লাফান তখন দেখলাম আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে ইব্রাহিমের অবস্থা দেখে আল্লাহ নবীর দিয়ে আপনিও কান্দছেন হাদিসে তো অন্য হাদিসে যেমন আমরা শুনলাম কানতে নিষেধ করা হয়েছে তাই আব্দুর রহমান বিন আউফের মনে প্রশ্ন জাগল কানতে নিষেধ করা হইতে নবী কেন কাঁদেন আমরা হইলে পারতাম না আজকে আমরা অনেক হুজুরদের ফতা শুনি নে হুজুরদেরকে আর প্রশ্ন করি না ভয় পাই যে না বেদপি হয়ে যাবে আর হুজুরদের সামনে যখন আমরা দুটো বেশি প্রশ্ন করতে যাই তখন এই কথা আসে বেশি প্রশ্ন করতে হয় না বেদবি করেছো হুজুরের সাথে এই বেদবির খেয়াল রাখতে গিয়ে আমরা সব সর্বনাশ করে ফেলেছি হুজুরদের বেশি আদর করতে গিয়ে আমাদেরকে ডুবাই শেষ করে ফেলেছে এখানে সাহাবি প্রতিবাদ করেছে আল্লাহ নবীকে আপনি কান্তে নিষেধ করেছেন ওয়ান আপনি কাঁদছেন আপনি তো কাঁদতে নিষেধ করেছেন আপনি কেন কাঁদেন হবে অন্তর যখন ব্যথিত হবে তখন চোখ দিয়ে পারি আসবে এটা ব্যথার পানি আমি যেটা কাঁদতে নিষেধ করেছি সেটা হচ্ছে মাতন করে রদন করে কাঁদা চুল বুক ছিঁড়া কাপড় এই কান্তে আমি নিষেধ করেছি কিন্তু ব্যথার কারণে চোখ দিয়ে পানি আসবে এতে কোনো বাধা নাইমা এটা হচ্ছে রহমতের পানি আল্লাহ্রাহিমা রব্বনা বে ফিরা কেক এটা রহমতের পানি অন্তর ব্যথিত হবে চোখ অশ্রু ঝরাবে তবে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথা বললে প্রতিপালক অসন্তুষ্টি হন হে ইব্রাহিম আমরা সকলেই তোমার বিচ্ছেদে বড় দুঃখিত কিন্তু করার তো কিছু নেই এখানে একটি কথা আরও আমাদের জেনে রাখা দরকার ইব্রাহিম আল্লাহ নবীর কোলে আছেন ইব্রাহিম আল্লাহ নবীর কোলে আর আল্লাহ নবীর কোলে তার প্রাণ পাখি বেরিয়ে চলে গেল নবী কিন্তু কিছুই করতে পারলেন না কথাটা বলার উদ্দেশ্য আমার এই অনেকে মনে করে যে নবী তো মুখতারেকুল তার হাতে সবকিছুই আছে তাই নবীর নামে চিঠি লেখা হয় নবীর কবরে চিঠি পাঠানো হয় নবীর কাছেই নাকি সবকিছু আমরা নিয়ে নেব নবী নাকি অনেক পাওয়ারওয়ালা নবীর হাতে নাকি অনেক কিছু রয়েছে এই যে অনেকেই আমরা মনে করি অনেকে মনে করার কারণকে নবী আর আল্লাহকে তেন আমরা একই মনে করে নিয়েছি বরং আজকে এমন অবস্থা হয়ে গেছে जो एम मानुष आज के समाजे पवा जाए जरा नबी को आल्लाहर बाड़िए दिए नबीर प्रशंसा नबीर स आचरणे नबी को आल्लाते नबी के, आल्ला के मुख्तारे कुल मन सब किस नी नबी नुभी पार नबीर का तरा सबकि चायटाई दाओ से दाओ सबकि मन क्यों भाईरा हारिस लक्ष्य कर नबीर कोले तारे तीन नम्बर ऐले दोटी से आगे चले गए क्या आल्ला के बोलते परतें ना जे हे आल्ला তুমি আমার দুটি ছেলে তো আগেই তুলে নিয়েছ তিন নম্বরে একটি নবী জানেন আমি হচ্ছে আল্লাহ বান্দা আল্লাহর কাছে আমি কিছুই না আল্লাহ আমাকে তার অনুগ্রহে নবী বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনি নির্বাচন করেছেন কিন্তু যে কুদরত আল্লাহর আছে যে শক্তি আল্লাহর আছে যে পাওয়ার আল্লাহর আছে আমি কিচ্ছু করতে পারবো না সাহাবাতে জামানায় বৃষ্টি হয় না অনাবৃষ্টি দেখা দিয়েছে উমার রাজি আল্লাহ তালো আব্বাস রাজি আল্লাহ তাল আনহোকে নিয়ে বলছেন চলেন আমাদের জন্য দুয়া করেন আল্লাহর কাছে আপনি আল্লাহ নবীর চাচা আপনার দোয়া আল্লাহ কবুল করবেন বৃষ্টির জন্য দোয়া করেন আমার বলার উদ্দেশ্য তারা তো আল্লাহ নবীর কবরের কাছেই ছিলেন কেন নবীর বলতে না আল্লাহ এখন আমাদের মাঝে বৃষ্টি নাই। নবীর অনাবৃষ্টিতে ভুগতে আছি আমাদের সুখও দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়ে আর অনেক সমস্যা ছিল এই সমস্ত সমস্যাগুলো সমাধান নিয়ে আল্লাহ নবীর কবরে যেতে পারতেন না যে ইয়া রাসুল আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান করে দেন আমাদের ঝামেলার মিটিয়ে দেন আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করার ব্যবস্থা করে দেন বলতে পারতেন না কিন্তু ওয়া রাসুলহু আমরা বলি আব্দুহু ওয়া রাসুলহু আল্লাহর একজন বান্দা এবং তার প্রেরিত একজন রাসুল শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাকে নির্বাচন করেছিলেন কিন্তু আল্লাহর যে সমস্ত গুণাবলী আল্লাহর যে সমস্ত পাওয়ার আল্লাহ জব্বুল আলমিন সেগুলি আল্লাহর মধ্যে সীমিত রেখেছেন এ পাওয়ার কাউকে দেওয়া হয়নি অতএব কেউ কোনো সময়ে কথা ভাবলে হবে না যে আল্লাহ নবী অনেক কিছুই করতে পারতেন যি না যদি করতেই অনেক কিছু পারতেন তার ছেলে তার কোল থেকে চলে যায় অথচ তিনি পারলেন না যে কমসে কম তার এই ছেলেটাকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়ে নেই কিন্তু এটা তিনি করতে পারেননি কেন পারেননি কারণ এ শক্তি কারও আল্লাহর ফাইসালা অবধারিত মৃত্যু যখন আসবে তখন কেউ রোধ করতে পারবে না যাক আমি বলতে চাইছিলাম ভাইরা আমার যে এই জীবকে হেফাজত করতে হবে এই জীবের আপদ করন্দন করা এটা জীবের আপদ এই আপদ থেকে জীবকে বাঁচাবার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ও সাল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন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 जकता तो दान अर्थ पल बैंक छात्राउट वर्मिंग उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टी आई सी ए टा पेमेल कर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 ইমান মাদানীম্লা বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे टी